আনাস রাজেলাহ তালানু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথা মুন্ডন করলে আবু তাল্লাহা রাজেলাহ তালাহি প্রথম তার চুল সংগ্রহ করেন